إنك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كحميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هبلي من الصالحين فبشرناه بغلام حليم মোহতর আল্লাহ ج الله سبحانه যেহান তৌফিক দিচ্ছেন আমরা লম্বা সময় থেকে গল্প শুনছি গত জুমআ হাজরাতে খালিল ইব্রাহিম আলী সালাম এর প্রসঙ্গ শুরু হয়েছিল সংক্ষেপেই চালাচ্ছি লম্বা সময় যেন লাগে তারপরেও জরুরি যে মূল বিষয়গুলো মূল পয়েন্টগুলো ওগুলো তার ছাড়া যায় না হজরত ইব্রাহিম আলহ সালাম বিয়ে করলেন বাচ্চা হয় না মানে কি আজব বিষয় বাচ্চা হয় না কার বাচ্চা হয় না খালিল ইব্রাহিমের বাচ্চা হয় না কার বাচ্চা হয় না অথচ আমাদের সমাজ কারো বাচ্চা না হইলে তাকে বিশেষ করে মেয়েদের উপর ওই চাপটা বেশি যায় অবাগা পোড়াকপার দিল পাশান এই জন্য আল্লাহ বাচ্চা দেয় নাই কত রকমের কথা বিশেষ করে মেয়েদের উপর চাপটা যায় বেশিরা এত বেশি অত্যাচার করে সমাজ আমাদের কানে আসে কথাগুলো অথচ দেখা যায় প্রবলেম তার না মেয়ের না ছেলের তারপরেও দোষ আমি বলি দোষ তো ঠিকই আছে দোষ হচ্ছে তার তোমার মতো ছেলের কাছে তার বিয়ে হয়েছে এই হলো তার দোষ এছাড়া আর কি দোষ ওরা আজব লাগে সন্তান হওয়া না হওয়া তো কারোর সাথে সম্পর্ক না এটা রবের সাথে সম্পর্ক রব চাইলে খালিল বড় হিম সন্তান বঞ্চিত রাখতে পারে। আবার রব চাইলে আবু লাহাবের মতো ঐ রকম সালামের বাচ্চা হয় না খালিল আলিহিস কি করছেন একটা বাংলাদেশে আইসা শাহজাল আলি আমানের কবরে গেছে সিলেট যায়া ইয়ামানের কাছে একটা প্রতীকী কথা যারা ছিলেন হজরতে আদমা আলী সাল্লা কবর তো ছিল শীষ ইদ্রিস আলী হিমসালামদের কবর তো ছিল নোহা আলী সালামের কবর তো ছিল খুঁজে খুঁজে তাদের কবর তো বের করেন না হাজর কত দামি পাথর চুমা যাওয়ার সাথে সাথে গুনাগুন চুম্বুকের মতো টেনে খেয়ে ফেল চুম্বুক লোহার টুকরা বিছায়া চুম্বুক রাখলে এগুলাকে যেমন টেনে নিয়ে আসে ঠিক হাজরে আসওয়াদের হালত তেমন গুনা গুলা ওইভাবে ট্রেনে ট্রেনে খেয়ে ফেলে ওই হাজির আসওয়াদ হাজরত কাছে ছিল তো তিনি কি করছেন হাজরে আসবাদের তাবিজ বানাইছিলেন আদমা আলি সালাম এর কবর কাছে গিয়ে বলেছিলেন বাবা বাচ্চা একটা দাও খালিল ইব্রাহিম আলি সালাম এর কোনোটাই করেন নাই কেন কারণ তিনি জানতেন বাচ্চা দেওয়ার মালিক কোনো খাজা কোন বাবা কোন পাথর না বাচ্চা দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহিস দোয়াও ওইটাই করেছেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন আমাদেরকে দোয়া কার কাছে চাইতে হবে ওইটা যেমন শিখাইছেন দোয়া কিভাবে হবে কার শব্দে চাইতে হবে সন্তান কেমন চাইতে হবে ওইটাও শিখাইছেন আজকে আমি আর আপনি আমাদের সন্তানের ব্যাপারে যেই চিন্তাটা করি যেই চেতনা আর ফিকির দিলের মধ্যে পোষণ করি बड़ क्योंकि बड़ क्यों की कारो का ढुक डा कारो माथाय ढुक से इंजिनियर कारो माथाय बड़ो बड़ डाक्टर तो है बड़ इंजिनियार तो बड़ व्यवसायी तो बड़ नेता तो मृत्यूर पर दुआ कर ने वाला বড় আফসোস আমার জীবদ্দশায় আমার খেদমত করেনি ভালো হয় না বড় অনেক কিছুই হয় বিচ্ছিন্ন হয় খালিল সন্তানের জন্য কি দোয়া চাইতে হবে ওইটাও শিখাই দিচ্ছেন আল্লাহ আমাকে একটা নেক্কার সন্তান করেন নেক্কার সন্তান দেন নে সুন্দর সন্তান আর কিছু নাই সন্তান ওইটাই চাইছেন নবী খলিল ইব্রাহিম আল্লাহর কাছে নবীদের বক্তব্যগুলো এগুলো এক তো আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ ঢুকাইয়া দেন ভেতরে আবার উল্লেখ করার মাধ্যমে আল্লাহ বান্দাকে ও দিয়ে দিচ্ছেন যে তোমরা এগুলো কোরআনে উল্লেখ করার কি দরকার কোরআনে উল্লেখ করার দরকার হচ্ছে এটা আমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ যে বাচ্চা চাইলে কার কাছে চাইতে হবে কি চাইতে হবে সন্তানের কি চাওয়া দরকার আমার সন্তানের বিষয় আমার প্রত্যাশা আর আমার টার্গেট কি হওয়া দরকার যাই টার্গেট করি আল্লাহর এই টার্গেটটাও যেন থাকে আমার সন্তান সন্তান নেককার নেককার হয় হয় আমার আমার দুনিয়ার অশান্তির কারণ না হয় আখরাতের আজাবের কারণ না হয় না হয় কিন্তু এই সন্তান আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মোকদ্দমা দায়ের করে বলবে সন্তান আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে সন্তান আমার বিরুদ্ধে নালিশ করবে আমার অধীনস্থরা আমার বিরুদ্ধে নালিশ করবে তাদের অনুসরণ করেছি এক হচ্ছে জিম্মাদি আদায় করে নাই আরেকটা হচ্ছে ভুল পথ দেখ দুই অপরাধ সঠিক পথ দেখায় নাই এক অপরাধ ভুল পথ দেখায় আরেক অপরাধ চুপ থাকে নাই যেহেতু দুই অপরাধ করেছে আবার কোরআনে উল্লেখ করছেন মানে কি আল্লাহ এটাকে মঞ্জুরি দিয়েছেন এটাই হবে মহাতারাম এই জন্য সন্তানের ব্যাপারে খালিল ইব্রাহিম আলী সালামের শিক্ষা সন্তানের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় চাওয়া এটা হোক যে আমার সন্তান হোক মূর্খ থাকুক মূর্খ থাকুক মূর্খ থাকলে একশো বছর বছর পায় একশো বছর কত আখেরাতের সময় হিসাবে আগে বলেছি একদিন আখেরাতের সময় হিসাবে দুনিয়ার একশো বছর হচ্ছে মাত্র আড়াই মিনিট মাত্র আড়াই মিনিট আখেরাতের হিসাবে একশো বছর দুনিয়ার যে টাইম আখেরাতের মাত্র আড়াই মিনিট মূর্খ হিসাবে সে বাঁচবে মাত্র আখেরাতের আড়াই মিনিট সে বাঁচবে কিন্তু যদি চরিত্রহীন হয় নষ্ট হয় ভস্ত হয় আল্লাহর নফুরমান বান্ধব হয় তা আখ রাতের অনন্তকাল নিজেও জ্বলবে আপনাকেও জানবে আল্লাহ আমাদের সমস্ত বাচ্চাদেরকে আমাদের সকলের সন্তানদেরকে আমাদের আমাদের মৃত্যুর পর যেন করতে পারে ওই রকম সন্তান আল্লাহ আমাদের সবাইকে দান করেন সকলের সন্তানদেরকে ঐরকম বানাইয়া দেন খালিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন খালিল ইব্রাহিম দুইটা দোয়া করেছেন দুই সন্তানের জন্য এক সন্তান চেয়েছেন আরেকটা হচ্ছে আল্লাহর কাছে মক্কা আবাদের জন্য একজন নবী চেয়েছেন একজন নিজের সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনাস আলি আরেকটা হচ্ছে মক্কা নির্মাণের পর মক্কাকে আবাদ করার জন্যে আল্লাহর কাছে একজন নবী চেয়েছেন তো আল্লাহ প্রথম দোয়া কবুল করে জমজম ইসমাইল কে পাঠাই দিচ্ছেন দ্বিতীয় দোয়া কবুল করে কৌসর ওয়ারা নবী মুদ কে পাঠা দুই দোয়াই আল্লাহ কবুল করছেন দ্বিতীয় দোয়া পরে আসবে বলে নিলাম একটা কথা সৌন্দর্যের জন্য খালিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন রব্বিহীন আল্লাহ নাক সন্তান দেন আল্লা খাল ইব্রাহিমকে সুসংবাদ দিলেন কিসের আমি খলিল কে সহনশীল বাচ্চার সুসংবাদ দিলাম খলিল চাইলেন কি আল্লাহ দিলেন খলিল চাইলেন আল্লাহর কাছে নেককার ন্যাপান আমি দিলাম সহনশীল বান্দা মানে কি খলিল যে শব্দে চেয়েছেন আল্লাহ ওই শব্দে সুসংবাদ দেন নাই আল্লাহ বলেন নাই ফরনা হু বেগুল আমি নাক্কার সন্তান দিয়ে দিলাম শোষণবাদ দিয়ে দিলাম এমনটা বলেন নাই বরং আল্লাহ বলছেন আমি খলিলকে সহনশীল বাচ্চার শোষণবাদ দিলাম খলিলও বুঝে গেছেন আল্লাহ কি বলতে চেয়েছেন খলিল আপনাকে নেককার বান্দা তো দিবই সাথে সাথে আমি বহু পরীক্ষা তার নিব সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সহনশীলতা দান করে আমি তাকে বাঁচাব সুসংবাদ ছিল এই শব্দের আড়ালে নবুতের সুসংবাদ ছিল কারণ আসলে কিছু এলবি কথা এগুলো আপনাদের আলেম না যারা তারা বুঝা বিষয়টা কঠিন হালিম ধৈর্যশীল সহনশীল আল্লাহ রসুল বলেছেন আল আসাদুলসাল सब चे ब मुखोमुखी नबीरा सब चेहला जे जत तेज़न से तसिबते पड़े जे जत का नबीरा हम सब चेसि सहनशील अल्लाहता ते योग्यता दिए এখানে খালিল কে আল্লাহ তারা সহনশীল বাচ্চার সুসংবাদ দেওয়ার সাথে সাথে বাচ্চা যে নবী হবেন তার সুসংবাদ আছে কেন কোন বিশেষণে বিশ্বাসিত না করা হয় তখন তার সর্বোচ্চটা উদ্দেশ্য হয় আরবিতে একটা নিয়ম আছে কায়দা বলে আমরা বুঝে গেছে। কোন শব্দকে যখন মতলক রাখা হয় তার সাথে কোনো কয়েক যুক্ত না করা হয় কোনো যুক্ত না করা হয় ওই শব্দটা দিয়ে সর্বোচ্চটাই উদ্দেশ্য হয় আল্লাহ হালিম বলেছেন ইসমাইল আল ইসলামকে হালিমের সর্বোচ্চটাই এখানে উদ্দেশ্য যেহেতু হালিমের সাথে অন্য কোন গুণ লাগে নাই কাজে সর্বোচ্চটা সর্বোচ্চটা কার নবিদেশ খালিল ইব্রাহিমকে বুঝে গেছেন যে আল্লাহ তাল আমাকে সন্তান তো দিবেন কিন্তু এমন সন্তান দিবেন যেই সন্তান প্রাপ্ত হবে যেই সন্তান আমার মত কঠিন মুসিবত আর পরীক্ষার মুখোমুখি হবে এবং সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হবে আল্লাহ সেই যোগ্যতা তাকে দিবেন উত্তীর্ণ হবে খরিল ইব্রাহিম সুসংবাদ পেয়েছে। মহাতারাম হাজরিন আল্লাহর পরীক্ষা খালিলের জন্য যে যত কাছের পরীক্ষাও তত কঠোর কঠিন একটু সন্তান হওয়ার সাথে সাথে এতদিনের সাধনা দাঁড়িয়ে পেকে গেছে বুড়া হয়ে আসে সন্তান হওয়ার আশা ছেড়ে দিছে ওই অবস্থায় আল্লাহ শোষণবাদ দিছে শেষ বয়সে আগের বাচ্চা থাকলেও যেই বাচ্চাটা শেষ বয়সে হয় বাবা মার একটু বাড়তি চান তার প্রতি নিয়ে থাকে বুড়া মানুষরা বলতে পারবে শেষ দিকে যদি কারো বাচ্চা হয়ে থাকে ওটার জন্য আলাদা মানে ওইটা নাতির মায়াও পায় ছেলের মায়াও পায় সোজা কথা পায় হলিব্রাহিমের সাধনা ইসমাহ এতদিনের সাধনার ফসল লম্বা টাইম সাধনার ফসল যেটা তার প্রতি মানুষের টানটাও তো তত লম্বা হয় বেশি হয় প্রকট হয় ইসনাইল আলী সাল্লাহসাল্লামের জন্য আল্লাহ তাল আল্লাহর আল্লাহ খালিল ইব্রাহিমের টানটা অনেক বেশি ইচ্ছা করি আল্লাহ মায়ার ব্যবস্থাটা কঠিন করেছেন দেরিতে দিয়ে যেন মায়াটা বেশি লাগে পরীক্ষাটা কঠিন হয় পরীক্ষা আল্লাহ কঠিন করতেছেন কঠিন থেকে কঠিন পরীক্ষা আর খালিল ইব্রাহিম জাহান আল্লাহ ওই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তো হচ্ছেন কোনোটাই ফেল করার কোন খবর নেই আল্লাহ তুকুম করলেন খালিল আপনার বিবিকে হাজরা এবং আপনার সন্তান ইসমাইল ও এমন এক জায়গায় রেখে আসবেন যেখানে না গাছ আছে না পানি আছে না লোকজন আছে না বৃক্ষতা আছে কিছুই নাই এমন জায়গায় দিয়ে আসেন আল্লাহ তালার হুকুম কারণ আল্লাহ তালার ইচ্ছা পরীক্ষা দিবেন একজন ফল ভোগ করবে কামক পর্যন্ত মানুষ পরীক্ষা তো দিয়েছেন আর ভোগ করতেছে এখন কামু পর্যন্ত ভোগ করবে মুসলমান পরীক্ষা তো দিয়েছেন একটা পরিবার একজনের পরীক্ষার ফসল ভোগ করে প্রজন্ম থেকে প্রজন্ম এটা এই যুগেও পাওয়া যায় একজন বুজুগ তার ওই বুজুর্গীর ফায়দা প্রজন্ম থেকে প্রজন্ম ভোগ করে আমরা দেখি বড় পিসার ছিলেন পরবর্তী প্রজন্ম ওই নাই কিন্তু আরামে চলতে একজন আমল করে গেছেন আল্লাহ ওই আমলের বরকতে প্রজন্ম থেকে প্রজন্ম তার পরিবারের মধ্যে আল্লাহ তালা প্রাচুর্যতা দান করেছেন এটা আল্লাহ তালার ফায়সালা আমল করে একজন ভোগ করে আরেকজন পরীক্ষা দিয়েছেন খালিল তার পরিবার ভোগ করতেছে আমরা এমন নিয়ে আত পেয়ে গেছি আল্লাহ তকাকে আবাদ করবেন খলিল এর মাধ্যমে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ হুকুম করছেন খলিল যান আর ভরসা তাহলে শিক্ষা খালিল কিভাবে দিয়েছেন দেখেন হজরত খলিলবাহিম যখন মক্কা এ বাচ্চাকে ওই বাচ্চা বিবীকে রেখে যান কেমন লাগে তখন কে পারবে এটা কিভাবে সম্ভব কোন জায়গায় বৃক্ষ লীন জল শূন্য বালুকাময় পাহাড় কি ভয়ঙ্কর পাহাড় হ্যাঁ গাছগাছালি নাই কিছু নাই পানি নাই মানুষ নাই পশু পাখিও নাই আহ কি কিছু খেজুর কিছু পানি দিয়ে গেছে অন্তত আমাকে বাদ দেন অন্তত আপনার বাচ্চার দিকে তাকায়াও সিদ্ধান্ত কি করলেন এটা একটু চিন্তা করেন বাচ্চাটার কি হবে আ। একদিকে পেছনে সন্তান আর বিবির মায়া সামনে রবের হুকুম পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলেই তো তিনি হলিল খালিল ইব্রাহিম পেছনের দিকে তাকান নাই শুধু বলেছেন আমি আপনাদেরকে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি আল্লাহর হুকুমি বাস এতটুকু বলতেই বিবি, সন্তান সবাই সম্মিলিত সহযোগিতা না করলে ওই পরিবার দিনদার হওয়া কঠিন আর সকলের সম্মিলিত সহযোগিতায় ওই পরিবারটা খলিল ইব্রাহিমের পরিবার হয়ে যায় সুজা। একজন যদি উল্টা পাল্টা করে গোটা পরিবারে আমাকে আপনার সন্তানকে এই মরুভূমিতে বাঁচানো খুব সজা আমাদের আলারা বলে বড় চমৎকার সুন্দর করে যে হাজারা খলিল কে ছেড়ে জলিল কে ধরেছে জলিল আল্লাহ যেহেতু আমাদের জিম্মার আল্লাহ যান চলে যান ইব্রাহিম আলী সাল্লাহ তখন একটা দোয়া করেছে বড় আজিব দোয়া প্রত্যেক বাবা মায়ের জন্যে এই দোয়া থেকে শিক্ষার আছে আমি বুঝাচ্ছি আপনি বুঝেন সন্তানের জন্য কি চাইতে হয় খলিল দেখাইয়া দিছে খলিল ইব্রাহিম দোয়া করেন রব্বানা ইন্নি আসকামতু মিন الذুরিয়্যাতি বিওয়াদিন গাইরি যারইন ইনদ বাইতিকাল মুহাররাম রব্বানা ল ইয়াকীমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস من الثمرات لعلهم خلیل دعا کر سن اللہ আল্লাহ আমার পরিবারকে আমি এমন এক ওয়াদি এমন এক পাহাড়ি জায়গায় ওয়াদি বলা হয় পাহাড়ি অঞ্চলকে এমন এক পাহাড়ি অঞ্চলে রেখে যাচ্ছি আচ্ছা ইব্রাহিম আলহ সালাম যে কথাগুলো আল্লাহকে বলতেছেন আল্লাহ কি জানেন না কোন জায়গায় রেখে যাচ্ছেন এই কথাটা কি আল্লাহ জানেন না জানেন জানার পরেও খলিল কেন বলতেছেন বলেন এটাই হচ্ছে দোয়ার তরিকা নিজের অক্ষমতা রবের কাছে প্রকাশ করা রব এটা বল অসুস্থ জানেন আপনারা পুরো শরীরে পছন্দ রয়েছে অসুস্থ দোয়া করছেন কি ওই দোয়ার মধ্যে আমাদের শিক্ষা রবীন্দ্রিমুবিস আল্লাহ আমি শেষ আপনি সাহায্য করেন আল্লাহ জানেন না তিনি শেষ জানেন আল্লাহ আমি বড় কঠিন বিপদে পড়ে গেছি আপনি রহমান আপনি রহিম আপনি দয়া করেন হজরতুবা আল সালাম যে কঠিন পরীক্ষায় করে গেছেন তা আল্লাহ জানেন কি জানেন না জানেন তাও আল্লাহ নবীর জবান দিয়ে বের করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহ আমি তো কিছু কিছু না। আমার নাই। নিজের অক্ষমতা প্রকাশ করা এটাই বলেছিলাম যে প্রত্যেক আজানে নিজের অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করতেছি ওই চিন্তা তো নাই আমার এটা করা দরকার এমনকি জানা যায় দাঁড়ায় শেষ জানাজা সামনে রেখাও আমি নিজের অক্ষমতা প্রকাশ করছি চারবার তকবির দেওয়ার মাধ্যমে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দুনিয়ার মৌলিক চার পদার্থ মাটি আগুন পানি বাতাস একটা একটা আল্লাহু আকবর বলি আর দিন থেকে দুনিয়ার শক্তিকে অস্বীকার করি আল্লাহ আকবর আল্লাহ আপনি বড় পানির কোন শক্তি নাই বাতাসের কোন শক্তি নাই প্র আজানের সময় আমি ওই স্বীকার দিচ্ছি আল্লাহকে কেন নিজের অক্ষমতা প্রকাশ করতেছি এটা আল্লাহ চান বান্ধা তুমি আমার অক্ষমতা প্রকাশ করো আল্লাহ চান নিচের দিকে নামলেই আমি পড়তেছি কেন আমি নিচে নামতেছি অক্ষম সুহান আল্লাহ আমার রব নিচে যাওয়া থেকে পবিত্র আমি যখন উপরে উঠি আমি বলছি আল্লাহ আকবার মানে কি আমি উপরে উঠছি মানে আমি বড় নাই বরং বড় তো আমার রব আল্লাহ আকবার সব অবস্থায় আল্লাহকে এটা শিক্ষা দে দিয়েছে নিজেকে আল্লাহ শিক্ষা নাই কিচ্ছু নাই আল্লাহ এমন জায়গায় আমার বাচ্চাদেরকে রেখে গেলাম হ্যাঁ ভরসা একটা আছে ভরসা হচ্ছে জায়গাটা হচ্ছে আবার আল্লাহর রহমতের আশাও করতেছেন রাজা আশাও করতে হবে ভয় করতে হবে আল্লাহকে খালি ভয় করলাম আশা করলাম না না খালি আশা করলাম আর গুনা করলাম না আশাও রাখবো ভয়ও রাখবো এটাই হচ্ছে ইমা জান্নাতের আশাও করবের ভয়া এটার প্রকাশ ইমান করছেন কিন্তু আল্লাহর রহমত থেকে আপনার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম এটা আমার ভরসা এরপর হরিল সন্তানের জন্য কয়েকটা দোয়া করেছেন বলেছেন যে প্রত্যেকটা দোয়ার শব্দে শব্দে আমাদের জন্য শিক্ষা সন্তানের জন্যে বাবা মা হিসাবে আমাদের চাওয়াটা কি হওয়া উচিত কি চাইতে পারি আমরা শরীয় সম্মত চাওয়া চাওয়া তো অনেক কিছুই শরীয় চাওয়া কি হওয়া উচিত এক নম্বর আল্লাহ আমার সন্তান যেন নামাজ পড়েওয়ালা হয়ে যায় এক নম্বর চাওয়া এটাই হচ্ছে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় তা আল্লাহ আমার সন্তান যেন দিনদার হয়ে যায় নামাজ হয়ে যায়। এটাই পড়েন প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান আমাদের নাম মুসলমান রেখেছেন তো খলিল মিল্লত ইব্রাহিমের উপর থাকা জরুরি আমাদের জন্য মিল্লত ইব্রাহিম এগুলা মিল্লত ইব্রাহিম খলিল আমাদেরকে শিখাচ্ছেন তহিদ এর শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার সন্তান যেন নামাজ পড়েওয়ালা হয় নামাজ কায়েম করেওয়ালা হয় এটা এক নম্বর চাওয়া এটা আখেরাতের চাওয়া সন্তানের জন্য খালি আখেরাত চাওয়া দুনিয়া চাওয়া যাবে না বিষয়টা এমন না দুনিয়াও চাইবে এটাও দোষের না এটাও শরীয়চ্ছমত শরীর চেয়েছেন ফাজ আল্লাফ ইমিনাস ইলাইহিম গোটা দুনিয়ার মানুষের অন্তর গুলো এদিকে ঝুকাইয়া দিয়ে সামাজিক মর্যাদা তিন নম্বর কি দোয়া করলেন সব ধরনের ভরপুর করে দিয়ে কাজে সন্তানের রিজিকের আশা করা রিজিকের দোয়া করা সন্তানের জন্যে এটা দোষের কিছু না কিন্তু শুরুতে কিন্তু বলে আসছি দিনদারি এক নম্বর দিনদারই চাওয়া আমরা চাই সন্তানের সুখের জন্য আগে দিনদারি চাইতে হবে আমি সামাজিক মর্যাদা ঠিকই চাই চাই হোক সন্তান তাও চাই কিন্তু ওই যে নাম্বার ওয়ান যেটা দিনদার হোক ওইটার খবর নাই তো বাকিগুলা পাশ হবে কেন আর বাকিগুলা পাশ হইল এটা মুসিবতের কারণ হবে সন্তান যদি সন্তানের জন্য অন্য খায়ের আপনারা বসে আছেন নতুন কার্পেট দেখতেছেন না আলহামদুলিল্লাহ আমি তো আজকে দেখলাম শুনছি লাগানো আছে কার্পেট আমি না, নিজের চাহিদা পেশ করি না কখনোই না এই যে একটা পাকা মিম্বর, সারাটা শীত কাটাই বসে বসে ঠান্ডা কষ্ট বলি না কি মনে করে থাক চলতেছে আমার কিসমত যেটা আছে এটাই তো আজকে দেখলাম একটা লাগছে এখনো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে আপনারাও আরামে বসছেন আজকে একটু আরামে সে না মধ্যে কষ্ট আল্লাহর কাছে চাওয়া আল্লাহর চাওয়া কষ্ট কষ্ট কষ্ট এমন আবাদত করবেন যার মধ্যে কষ্ট আছে এবাদতে আরাম আল্লাহর কাছে চাওয়া না আল্লাহর কাছে এবাদতে কষ্টই আল্লাহর কাছে চাওয়া হা আমরা আরামে পড়তেছি যিনি ব্যবস্থা করেছেন তার জন্য দোয়া করি কথাটা কেন বললাম যে সন্তানকে দিনদার রেখে গেছেন বলে বাবার রেখে যাওয়া সম্পদ সন্তান দিনই কাজে ব্যয় করতেছে। আমি জানি আমি ব্যক্তিগত আমি মানে আমাদের মস্তিজ্ঞ আমরা সবাই জানি যিনি দিয়েছেন বাবা দিনদার ছিলেন আমাদেরকে মহাব্বত করতেন এবং আমি প্রায় বলি অনেকবার বলেছি যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা যার পেয়েছি আমি ব্যক্তিগতভাবে ছোট্টবেলা একটা দুইটা দাড়ি আসছে যখন তখনই যিনি আমাকে হজে পাঠাইছেন সেই মানুষের সন্তান দিনদার হইসে হওয়াতে কি হয়েছে বাবার রেখে যাওয়া সম্পদ এখন দিনই কাজে ব্যয় হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সম্পদ মুসিবতের কারণে হয় এই দেখা মহল্লায় আমি ভারটা উল্লেখ করলাম খারাপটা উল্লেখ করলাম না তাদের দিলে লাগবে কষ্ট লাগবে আমারই বন্ধু বান্ধব একসাথেই বড় হয়েছে এই মহল্লায় দেখছি বাবা সম্পদ রেখে গেছেন বাবা দিন রেখে যান নাই ওই সম্পদ এখন সন্তানের জন্য পরিবারের জন্যে বড় মুসিবতের কারণ হয়ে গেছে সম্পদ মসজিদেও আসে না সম্পদ ওয়ালায় ও মসজিদে আসে না সন্তান দিনদার হয়েছে সন্তানও মসজিদে আসে সন্তানের সম্পদ মসজিদে আসতেছে আলহামদুলিল্লাহ ওই সম্পদ কবরেও যাবে মসজিদ পর্যন্ত যেহেতু আসছে হ্যাঁ এই আমরা বলি যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না ওই ইমান তোমার জান্নাত পর্যন্ত কেমনি নিবে রে ভাই যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারল না তো ওই ইমান তোমাকে জান্নাত পর্যন্ত কেমনি নিবে হ্যাঁ যাদের সম্পদ মসজিদ পর্যন্ত আসছে তাদের সম্পদ কবর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা দোয়া করি তাদের জন্য দিল খুলে দোয়া করি চায় না তার চায় না আমাদের কাছে আশাও করে না বরং যত খরচ করে খালি বলে আমিও বহু খরচের খবর জানি না পরে খুঁজতে খুঁজতে বের হয়েছে যে অমক ভাই বলাও নিষেধ এখ্লাসের সাথে দান করে যাচ্ছে। তা দিল খুলে তাদের জন্য দোয়া করতেছি ভাই কারণ কি কথাটা বলছি এই জন্যে যে ওই যে বাবা খালি সম্পদ রেখে যান নাই ছেলেদেরকে দিনদার বাড়ানোর চেষ্টাও করেছেন রেজাল্ট কি হয়েছে সন্তানও মসজিদে আসে রেখে যাওয়ার সম্পদও মসজিদে আসতেছে রেজাল্ট ক্লিয়ার পরিষ্কার খালি তিনটা জরুরি দোয়া করেছেন এক হচ্ছে দিনদার হওয়া সামাজিক মর্যাদা তিন নাম্বার হচ্ছে সামাজিক মর্যাদা না হইলে দিনই কাজ করা যাবে না সমাজের একজন মানুষ নিকৃষ্ট তাকে কেউ দেখতে পারে না সে দিনের দাওয়াত দিলে মানুষ তাকে চিচি করে তাড়াইয়া দিবে সামাজিক মর্যাদা থাকলে সে একটা কথা বললে মানুষ শুনবে আল্লাহ তালা খালিল ইব্রাহিম আল্লাহর কাছে ওই দোয়া করেছেন আল্লাহ আমার পরিবারকে সামাজিক মর্যাদা দিয়ে গোটা দুনিয়ার মানুষজন তাদের দিকে ঝুঁকে থাকে আল্লাহ তালা খালিল ইব্রাহিমের দোয়া কবুল করছেন সন্তানকে নামাজ পড়নেওয়ালা বানাইছেন এমন বানাইছেন ওই যে নামাজ শুরু হয়েছে আজ পর্যন্ত আর বন্ধ হয় ওই যে তাড়ত শুরু হয়েছে আজ পর্যন্ত আর বন্ধ হয় নাই দুনিয়ার কোন মানুষ যদি নাও করে হাদিসে আসছে দুনিয়ার নাও করে আল্লাহ চালু হয়ে গেছে ওয়ার আর মেহনত চালু হয়ে গেছে আর বন্ধ হয় নাই কামাত পর্যন্ত চলবে খরিল ইব্রাহিমের দোয়ার এত বরকত সুবাহ আর ওই যে ফল ফসল সমস্ত মানুষের যুখ দুইটা দারুণ ভাবে কবল মক্কা এমন এক জায়গা গোটা দুনিয়ার যত ধর্মের মানুষ আছে যারা মক্কাকে চিনে সকলের দিলে যদি ওই জায়গায় একবার যাইতে পারতাম আমি বহু হিন্দুর বক্তব্য শুনেছি হিন্দুর যে এটা আল্লাহ কা আপনারা এটা আটকায় রাখেন কেন সবাইকে যাইতে দেন আল্লাহর ঘর তাদেরও মন চায় যাইতেন আর ডাক্তার জাকির নায়ক এক একজনে প্রশ্ন করেছে যে আল্লাহর ঘর আল্লাহ সবার সবার ঘরে জবাব দিয়েছেন প্রসঙ্গটা উল্লেখ করলাম যার মূল্যটা দেওয়া দরকার আমরা এই জায়গায় তাকে বলি অনেক কাজ করেছেন ভিন্ন ধর্ম আলাদের প্রশ্নগুলোর আপত্তি গুলোর জবাব দিয়েছেন বিপত্তি বাজলো কোথায় যখন তিনি মুফতি হওয়া শুরু করলেন তখন সমস্যা হয়ে মুফতি এক জিনিস দিনের মাস আল বয়ন করা এক জিনিস দিনের শ্রেষ্ঠত্ব বয়ন করা এটা আরেক জিনিস এটা যে পারে করতে পারে গবেষণার বিষয় যাই হোক তিনি জবাব দিয়েছেন দেখে ক্যান্টনমেন্ট এটা তো দেশেরই একটা জায়গা এই এই একটা টুকরা কিন্তু ক্যান্টনমেন্টের এমন বহু জায়গা আছে যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ ওই জায়গায় যাইলে আপনাকে বিশেষ যোগ্যতা অর্জন করতে হয় ওখানে ঢুকার জন্য ঠিক ওইটাও এই রুকু সবারই যায়। রবেরই যায়। রথ সবার রায়গা হলি ইব্রাহিমের দোয়ার বরকত যা আল্লাহ গোটা দুনিয়ার মানুষের দিলের তামান্না এটা মুসলিম অমুসলিম সবার মুসলমানদের তো কথাই নাই সকলের দিলের जीवन एक बार जो आल्लासिब करबी तुम तुम जयारत नसीब कर सब नसिब दुआ कर घर तुम नबीर कबर जयरत तुम्हार घर जारत अल्लाह जर नसीब है तुम सबा कबीन महतार तीन नम्बर दुआ হ মিনারত আল্লাহ সব রকমের ফল ফুল দিয়া তুমি আমার পরিবারকে দিয়ে দিও ভরপুর করে দিও আল্লাহ দোয়া এমন কবুল করছেন ভাই আহ মক্কাই মনে এমন এক জায়গা যেখানে সুটকি থেকে নেয়া পান সুদ্দা নেয়া এমন কোন জিনিস নাই যা পাওয়া যায় মক্কা এমন এক জায়গা তুমি আর এমন কোন ফল নেই যেটা মক্কায় পাওয়া যায় সিজন না মৌসুম না সব মৌসুমের ফল আল্লাহ মক্কায় উঠাই দিতে সব জায়গার ফল আল্লাহ মক্কায় উঠাই দিতে এমন কবুল হইসে খালিল ইব্রাহিমের দান সালাম চলে গেলেন দুধও আসে না নিজে না খাইলে আসলে করতে গিয়ে গেছে এখন কি কর শুরু হয়েছে চূড়ান্ত পরীক্ষা মায়ের পরীক্ষা শুরু হয়ে গেছে খালিল পরীক্ষা দিচ্ছেন অনবরত সন্তানের বিরহ এটাই এক পরীক্ষা বিবির বিরহ এটা এক পরীক্ষা বিচ্ছেদের বিরহ প্রতিনিয়ত দিচ্ছেন পরীক্ষা হাজার আরো একটা পরীক্ষা শুরু হয়ে গেছে সন্তানের এটা কোন মায়ের সহ্য পানির পিপাসায় কাতর সন্তান এটা কোন মায়ের সহ্য কারো কাছে চাওয়ার মতো সুযোগও তো নাই কেউ নাই হজরত ইসমাইল আল ইসলাম যখন ছটপট করতেছেন ছটপট করতেছেন অস্থির খুদা পিপাসা দুইটাই হাজর ইসমাইল আলিমে এর একটু সামনে এক জায়গায় রেখে দৌড়ালেন পাশে দুই পাহাড় সাফা মারোয়া দক্ষিণ দিকে সাফা উত্তর দিকে মারোয়া দৌড়ালেন দৌড়াইয়া সাফায় গেলেন উপরে উদিকে তাকাইলে পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা কাবার দিকে তাকাইয়া আল্লাহর প্রশংসা করে আবার দৌড় আল্লাহ আকবর কাবার দিকে তাকাইয়া আল্লাহ আকবর বইলা আবার দৌড় চলেন চলেন চলেন মারোয়ার দিকে ওই জায়গায় উঠে আবার দেখবেন মাঝখানে একটা জায়গা আছে একটু ঢাল ছিল ঢাল ওই জায়গাটায় আসলে ইসমাইল আল ইসলামকে আর দেখা যায় যেখানে রেখে গেছেন ওই জায়গাটা ক্রস করার সময় ইসমাই করেন বিষয়টা একটু ওই জায়গাটা একটু দ্রুত পার হইতেন আল্লাহ তা পক্ষ থেকে ফায়সালা চলে আসছে আমার বান্ধী আমার পরীক্ষা দেওয়ার জন্য যে যেই কাজ করেছে যেই যেই বক্তব্য দিয়েছে সাফাই উঠে আকবার বলছে তুমিও সাফাই উল্লাহ চলেছে কিন্তু বিষয়টা হচ্ছে অন্য অন্য কথা বলতে চাচ্ছি দৌড়াইছেন কে ইব্রাহিম না হাজারা এটা তো বুঝে আসছে আপনাদের কিন্তু হইলো ওই জায়গায় দ্রুত মেরা চলবে না ছেলেরা চলবে দ্রুত কে চলবে ছেলেরা চলবে হিসাব মতো তো হওয়ার কথা হাজারা দৌড়াই দৌড়াবে মেয়েরা ইব্রাহিম দৌড়ার ছেলেরাও দৌড়াবে হিসাব তো হওয়ার কথা অথচ হিসাব গেল উল্টা দৌড়াবে না মেরা স্বাভাবিক গতিতে চলবে ছেলেরা দৌড়াবে কেন হ্যাঁ ও মুসলমান এগুলা বুঝার জিনিস বুঝার জিনিস মেয়েরা দৌড়াবে না ছেলেরা দৌড়াবে কেন এই জায়গায় আমাদের বহু প্রবলেম পাগড়ি তো ঠিকই মাথায় দিছে টাকর নিচে কামড় করে বাংলাদেশে। মেয়েরা দৌড়ালে তাদের পর্দার সমস্যা পর্দা হচ্ছে ফরস হাজারের অনুসরণ ওই জায়গায় করা এটা মুস্তাহাব এটা জরুরি না যেটা বেশি জরুরি ওটার প্রধান अनुत्साहित क्या करी मेरे मस्जिद आसते अनुसाहित क्या करी कारण मेरे मस्जिद आसा फरजना बर मस्जिद आसले पर्दार लंगन पर्दार हो लंगन होरू পর্দা জরুরি মসজিদে আসা জরুরি না দৌড়াইছেন মসজিদে আসার জন্য আরে আল্লাহর নবী যে বলছেন তোমার ঘরের ভিতরের কামরা তার ভিতরের কামরাই তোমার নামাজ উত্তম ওইটা তোমার গায়ে লাগলো না জামাতে পড়া এটা তোমার জন্য জরুরি কিছু হয়ে গেল শুনতে পারে না মেয়েরা বঞ্চিত হয় এটা জরুরি হয়ে গেল তার জন্য অনেক বড় শিক্ষা আছে বন্ধু বুঝেন এটা আমি আর আগে না সময় সামনে ঘটনা সামনে চলবে ইনশাল্লাহ যেহেতু ধারাবাহিক আলোচনা যে কোনো জায়গায় থামা যায় ওই জায়গা থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তালা ওর আনের এই সুন্দর ঘটনাগুলোর বাকি বাকি আমাদের জন্য যে শিক্ষা আর বিষয় রয়ে গেছে এগুলা উপলব্ধি করে আমুল করার তৌফিক দান করেন আমিন